মানবতা সমাধান আহ্লাহ আল্লাহ ভেয়া অ দুল্লাহ আলহামদুলিল্লাহ রবিলাম আশরফিল্বিয়মুরসলিন আমা بعد पिस्टिंग दूरों का सुप्रिय दर्शक श्रोता भाई बन जा विभिन्न अवस्थान आजकल आयोजन उपभोग कर ते सकें आंतरिक सालाम और शुभेच्छा सुप्रिय दर्शक श्रोता हमारा अपन सामने अकिदा विषय ए आलोचन पर्वभित जिसम आलोचना इतिमदेरा सामने उपस्थापन करी तन मध्ये सर्वशेष चलमान विषयटी हमान भंगेर कारण समूह नवाकदुलमान योके आपरेश सामने इतिम्धे ही चार विषय उपस्थापन करमान भंगेर कारण हो कारोन के कारोन जाए आज केसरे पंचम आकटी विषय अवतरणा कर जो माने थे सेमान भंगे कारण होते आसन से आगे जेने नहीं विषय रसुल सल्लाह अल्लमेर आनित को विषय किंबा को विधान के अश्रद्धा करापर असंतुष्टि प्रकाश करा यमान भंगेर कारण हो जाए यह गुरुत्वपूर्ण विषयटी आज के आलोचना करते हैं সে সমস্ত বিজ্ঞ আলোচক মন্ডলীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি এবং এসেছেন শেখ আকরাম উজ্জামান বিন আব্দালাম আল মাদান আরো আছেন শেখ মাহমুদুল হাসান কারণ সমূহের পঞ্চম কারণ হচ্ছে রসুল সাল্লাম কর্তৃক আনিত কোনো বিষয় বা বিধানকে অশ্রদ্ধা করা বা তার উপরে অসন্তুষ্টি প্রকাশ করা আমরা এই ব্যাপারে জানার জন্য শেখ জামানের কাছে আলহামদুলিল্লাহ ওসলা তালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ আম্মা বাদ ইমান ভঙ্গের পঞ্চম কারণ বিশ্লেষণ করার জন্য অনুরোধ করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমি ইমান এনেছি এই ইমানের উপরে বহাল থেকে যদি মৃত্যুবরণ করতে পারি তাহলে যেখানে আল্লাহ রসুলাম জান্নাত নিশ্চিত করেছেন সেখানে আমি যদি ইমান নষ্ট করে ফেলি তাহলে এই নিশ্চয়তা আমার হারাবে তো এটা কি আসলে ইমান ভঙ্গের কারণ এটা আমরা যদি দেখি এর আগে আমরা ইমানের শর্তাবলীর ক্ষেত্রে একটা বিষয় আমরা জেনেছিলাম সেটা হলো কি ইমানের শর্ত হচ্ছে মোহাব্বত করা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আল্লাহ এবং আল্লাহর রসুলের সংশ্লিষ্ট যা কিছু আছে বিধান আদেশ নিষেধ এই জাতীয় যত বিষয় আছে ইসলামে প্রত্যেকটাকে মোহাব্বত করা যদি ইমানের শর্ত হয় তাহলে এগুলোকে যদি কেউ ঘৃণা করে কোনো একটি ইমানের যেমন প্রত্যেকটা বিষয়কে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রত্যেকটা বিধানকে সেটা ছোট হোক বড় হোক ফরজ হোক মুস্তাহাব হোক প্রত্যেকটাকে যদি মহাব্বত করতে হয় তাহলে এই একই বিষয় আমাদেরকে এখানে টেনে আনতে হবে প্রত্যেকটা ব্যাপারে যদি কেউ ঘৃণা করে ফরজ তো দূরের কথা কোনো নফুলকেও যদি ঘৃণা করে এমন ছোটোখাটো বিষয়কেও যদি ঘৃণা করে তাহলে তার ইমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাবে একসাথে আমরা দুইটা জিনিসের মর্ম বুঝতে পারতেছি ইসলামের প্রত্যেকটা বিষয়কে মোহাম্মত করার মর্ম কী আর যদি আমি তার বিপরীত হয়ে যাই তাহলে কিভাবে আমার ইসলাম বা ইমান নষ্ট হয়ে যাচ্ছে এই মর্মে আল্লাহ তবর গোতাল সুরা মোহাম্মদের একটি আয়াতের ভিতরে বলছেন কাফেরদের চরিত্র ওয়াল্লাজ আসাল ওয়াদম যারা কুফরি করেছে কাফের তাদের জন্য হলো ধ্বংস্লা আমলহম এবং তাদের আমলগুলো আল্লাহ নষ্ট করে দিয়েছেন কেন আল্লাহ কারণ বলে দিয়েছেন এই কারণে কাফেরদের পরিণাম এরকম যে তারা আল্লাহ যা নাজিল করেছেন তাকে তারা ঘৃণা করেছে অতএব তাদের আমল আল্লাহ ধ্বংস করে দিয়েছেন অতএব যদি এই হয় কথা কাফেররা আল্লাহর নাজিলকৃত বিষয় মানে এখানে কোন বিষয় বলা হচ্ছে কোনো নির্দিষ্ট করে বলা হচ্ছে আল্লাহ কোন বিষয় তারা ঘৃণা করেছে এই কারণে তাদেরকে আল্লাহ কাফের বা তাদের আমল ধ্বংস তাদের জন্য আল্লাহ তো বর কতলা এই ধ্বংসাত্মক পরিণাম উল্লেখ করেছেন অতএব যদি এই আচরণে মুসলিম ব্যক্তি নিয়োজিত হয় তাহলে কাফের আচরণ না আল্লাহ কোনো আল্লাহ আমরা ইতুপূর্বে বিভিন্ন পর্বে আমরা এই কথাটা স্পষ্ট বলে এসেছি যে আল্লাহ রবুল্লা আলমিন কর্তৃক রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের উপর প্রেরিত সবগুলো বিধান মানব কল্যাণে পাক নাজিল করেছেন এমনকি রসুল্লাহ সাল্লাম যেই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো মানব জাতির কল্যাণে নিয়োজিত এবং এর চাইতে উত্তম কোনত বিধান বা উত্তম কোন নীতি হতে পারে না অতএব রসুল্লাহ সুসলাম আনিত বা আল্লাহ রবুল্লা আলমিন প্রেরিত কোনো বিধানকে কেউ যদি সামান্যতম অবজ্ঞা করে বা অপছন্দ করে তার ইমান থাকার প্রশ্নে ওঠে না তারা এমন জিনিসের ইতেবা করেছে যেটা আল্লাহকে রাগাম্বিত করে তোল মা তারাও আল্লাহ সন্তুষ্টিকে অপছন্দ করে আল্লাহাক বলুন ঠিক আছে তাদের সব কিছু ধ্বংস করে দিলেন আল্লাহ পাক সব বাতিল করে সুরে মোহাম্মদের শুরুতেই সুরে মোহাম্মদের অপর একটি নাম হচ্ছে সুরতুর কেতাল এখানে খুব কঠিনভাবে বলেছেন আল্লাদিন এবং মানুষকে আল্লাহর রাস্তায় আসতে বাধা দিয়েছে আল্লাহ বলছেন তাদের সমস্ত আমলকে বাতিল করে দিয়েছে আল্লাহ ও হাকুমি তাদের কেন এটা বাতিল করা হল এই জন্য যে তারা আল্লাহ আল্লাপাক কর্তৃক নাজিলকৃত যে কোনো বিধান ছোট হোক বড় হোক সেটা তারা অপসন্দ করেছে বলেই তাদের সমস্ত আমল ধ্বংস তাদের আকিদা তাদের ইমান সবকিছু পাক বাতিল করে দিয়েছেন যে একটা উদাহরণ ছোটো খাটো তো আমরা বলতেছি জি এই ধরণটা আমরা তো এখন বলেই যাচ্ছি যেমন সারা ওয়ার্ল্ডের মধ্যে শুধু মুসলিমরা তো আছেই মুসলমানরাও এখন এ ব্যাপারে সোচ্চার হচ্ছে যে আল্লাহ রব আলমিন উত্তরাধিকার সূত্রে বলেছেন যে মেয়েদের ডাবল বপ ছেলেরা আর আমরা বলছি এটা হচ্ছে বৈষম্য নওয়াজ বা আল্লাহর আদেশকে অপছন্দ করে আমরা এখন তার ব্যতিক্রম ধর্মে কিছু করার চেষ্টা কর তো এই যে একটা উদাহরণ আমরা দিলাম এই একটা উদাহরণ এখানে আছে আচ্ছা মজার ব্যাপারে আরেকটা দেখেন আল্লাহ রাবুল্লা আলমীন মেয়েদের স্বার্থে নারীদের প্রয়োজনে পুরুষকে একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন এখানে অনেকে বলে পুরুষের প্রয়োজনে আমি বলি যে না পুরুষের প্রয়োজনে না মেয়েদের প্রয়োজনে ওদের প্রয়োজনে আল্লাপাক একাধিক বিয়ের ব্যবস্থা করেছেন কিন্তু সারা ওয়ার্ল্ড এখন বলছে কি যে না একাধিক বিয়ে করা চলবে না বরঞ্চ একাধিক বিয়ে করতে গেলে প্রথম প্রথমজনের আমার অনুমতি লাগবে কোথায় পেয়েছে এটা ওর আনে পাক এরসুর কোল্লা কোনো হাদিস এই ধরনের কিছু নেই একাধিক বিয়ের যে অনুমতি দেওয়া আছে সেটা পুরুষ সেটা ব্যবহার করতে পারবে এই জন্য কারো অনুমতির প্রয়োজন নেই কিন্তু আমাদের সমাজে এখন নারী অধিকারের নাম করে এই ধরনের শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে যার কারণে ঘরে ঘরে এখন ভাঙ্গনের সৃষ্টি আমি যেটা বললাম যে নারীদের প্রয়োজনে কেন আমি এই জন্য বললাম নারীদের প্রয়োজনে আমার মা বোনরা আল্লাহর হাস্তে ভুল বুঝবেন না আপনাদের জন্যই কথাটা বলা স্যার ওয়ার্ল্ডের মধ্যে তাকিয়ে দেখুন মেয়েদের আজকে কি অবস্থা তারা কেন আজকে জীবন জীবনযাপন যদিও তারা বলতেছে অনেক মুক্তি এবং স্বাধীনতা তারা ভোগ করছে এটাকে স্বাধীনতা এই স্বাধীনতার নামে তারা নিজেদের সম্পূর্ণ সব কিছু তারা ছেড়ে দিচ্ছে কেন এই জন্য যে তারা একজন স্বামী পাচ্ছে না তারা একজন স্বামীর স্নেহ পাচ্ছে না একজন স্বামী প্রেম পাচ্ছে না এই আজকে তাদের এই অবস্থা আজকে যদি সেই সাহাব আরদীয় আল আনহুম যুগের এবং পরবর্তী যুগের আমরা দেখেছি আমরা পড়েছি আপনারা পড়ুন দেখুন এক একটি ঘরের মধ্যে দুইজন স্ত্রী তিনজন স্ত্রী প্রয়োজনে তাদের প্রয়োজনেই তারা কেদিন গ্রহণ করেছিল এবং মেয়েরও সেই প্রয়োজনে স্বামীকে বরণ করে নিয়েছিল তাদের মধ্যে কি সম্প্রীতি ছিল আজকে আমরা শুনতে পাই বিভিন্ন দেশে মুসলিম কান্ট্রিতে মেয়েরা মিছিল করতেছে আমাদের স্বামী দাও যে আরো মজার ব্যাপার হলো অনেক দেশের মধ্যে দেখা যায় এই মেয়েদেরকে হত্যা করা হচ্ছে ভ্রণ হত্যা করে তাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে সেখানে কি হচ্ছে তাহলে দেখা যায় যে এই যে এই সমস্ত আইনগুলো আল্লাহ রাবুল আলমিন আল্লাহ একবার তিনি জান অত্যন্ত বাস্তব ধর্মী উদাহরণের সাহায্যে তিনি বোঝাতে চাচ্ছিলেন যে আল্লাহ এবং তার রাসুলের আনিত বিধান বা কোন নিয়ম নীতিকে কখনো ঘিরে না করে কিংবা এটাকে অসুন্দর মনে করে অশ্রদ্ধা করে নিজের ইমানকে টেকানো যাবে না সুতরাং আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সতর্ক হই এ পর্যায়ে ছোট্ট একটু বিরতি চাচ্ছি বিরতির পরেই আবার আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ইনশাআল্লাহ ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ থেকে মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন বিন ইউসফ এই যেভাবে দায়িত্বটা স্বয়ং নেতি হচ্ছে মাত্র দুটি সর্বোদয় হটপত অটল থাকবে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে তাদের কাছে পৌঁছে কেমন ছিল রাসুল্লাহ বিকাশে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 so if jesus christ peace be upon him bed for three days who control the world that means if god died the freedom to unmask for so the various ways which we can prove the argument yeah, to I be dekhun dr jakir shangya alap kori prothi sonibar ratchad shat time apuno shamprachar shakal shane not a bangladesh peace tv bangla দায়িত্ব সোননাথ কে বলন করুন এই সমস্ত বেদাতি আমলকে বর্জন করতে হবে মুজ্ফার সঙ্গে সোন্নাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না পারেন না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 আমরা বিরতির পরে আবারও আপনাদের সামনে আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হতে পারলাম খালিল্লাহম সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের আলোচ্য বিষয় ছিল্লাহ আলিহাসাল্লাম কর্তৃক আনিত কোনো বিধানকে অশ্রদ্ধা করা যাবে না কিংবা এটাকে অপূর্ণ মনে করা যাবে না ঘৃণা করা যাবে না এ পর্যায়ে আমি এবং আদর্শকে ঘৃণা করা এটা ইমানের পরিপন্থী কারণ ইমানের একটি গুরুত্বপূর্ণ শর্ত আমরা জেনেছি যে ভালোবাসা আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তার বিধানের প্রতি ভালোবাসা আল্লাহ নিজেও বলছেন মা কল্যাণ আর আল্লাহ নবীর কে আল্লাহ একটি মডেল হিসেবে মানবতার জন্য পেশ করেছেন হাসানা মানে হচ্ছে অত্যন্ত চমৎকার একটি মডেল আদর্শ যাকে অনুকরণ করলেই আমরা কল্যাণের পথে যেতে পারব। এবং যাকে অগ্রাহ্য করলে আমরা কখনো কল্যাণের পথে যেতে পারব না একজন ব্যক্তি এসে বেদহীন ব্যক্তি এসে আল্লাহনবীকে বলল ইয়া রসুল মাতা মাতাসা আহ কেয়ামত কখন হবে আল্লাহনবীর কাছে এই প্রশ্নটি ভালো লাগেনি কারণ কেয়ামত কখন হবে এটা তো আল্লাহ জানেন শুধু কেয়ামত কখন হবে মানুষ জিজ্ঞাসা করবে কিন্তু আল্লাহ বলছেন এটার জ্ঞান শুধু আল্লাহরই আছে তা আল্লাহ নবী সেই বেদুইনকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন এইটা কেন জিজ্ঞাসা করসো তুমি এটা নিয়ে চিন্তা করো অমা আদাত কিয়ামত যদি এসে যায় তার জন্য তোমার প্রস্তুতি কী প্রস্তুতি তখন বেদইন লোকটি বললো মা আদাতহা বিকেল ওয়াসাউমিন বেশি কোনো নামাজ রোজা করে আমি তার জন্য প্রস্তুতি হয়নি তবে একটি প্রস্তুতি আমার আছে ইমনি ওয়াসেবুল্লাহলা আমি আল্লাহ এবং রাসুলকে ভালোবাসি পরে আর কোনো নবীর ভাষায় কথায় এত আনন্দিত হইনি যতটুকু আনন্দিত হয়েছি এই কথায় যে তুমি যাকে ভালোবাসবে কি আমার তার সাথেই আসবে আমি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি হজরত আবু বকর ভালোবাসি হজরত আনাজ বলছেন কাজেই ভালোবাসাটা ইমানের বিপরীতে পারি কখনোই পারবো না আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই পঞ্চম কারণটি হচ্ছে ইসলাম ভেঙে যাওয়ার কারণ যখনই আমরা রাসুল সাল্লা সাল্লাম এবং আল্লাহ বিধানকে আমরা প্রথমত হচ্ছে যে পয়সা উপার্জনের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি যে নীতিমালা পেশ করেছেন তার অনেক অংশই আমাদের কাছে খারাপ লাগছে নারীদের ব্যাপারে যে নীতিমালা আল্লাহ এবং আল্লাহ রাসুল পেশ করেছেন তার অনেক অংশই পৃথিবীবাসীকে খারাপ লাগছে জেনার ব্যাপারে যে বিধান আল্লাহ আল্লাহতালা দিয়েছেন সে বিধান এখন পৃথিবীর অনেক মানুষকে খুব কঠিন ও খারাপ বলে তারা মন্তব্য করছেন এবং কেসাস বিশেষ করে একজন মারলে তাকে মারতে হবে যেটা কিছুদিন আগেই সৌদি আরবে ঘটে গেল যেটাকে ঠেকানোর জন্য পৃথিবীর বহু দেশি সহযোগিতা করেছিল কিন্তু তা হয়নি ए रखम बड़ो बड़ो विषयगुली के पृथ्वी अनेक नामधारी मनुष्य वनेक अज्ञ मुस्लिम बर्तमान जुगे चलो ना बोले एन चला सम्भव नये मन कर प्रथमत आल्लाह तलाार आयतर विधाना तर सामने पेश करे आल्लाह तला इन्न मुजरिमीनाफी आजाब जहांान नाम खाले दुना নিশ্চয় অপরাধীরা জাহান নামে চিরদিন থাকবে এই কথা বলার পরে যেটা আল্লাহ বলেছেন কিন্তু এই অপরাধীরা এক সত্য বিধানকে কি করে তাহলে আয়াত থেকে স্পষ্ট আমরা হয়ে যাব যে যারা বিধর্মী সাথে সাঁতায় যারা মুসলমান যারা আল্লাহর দেওয়া সত্য সত্য বিধানকে অপছন্দ করছে তাদের ফলাফল জাহান্নাম পরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা বা ঘিরি করা অমুসলিমের কাজ যা সময় মবিনা ওসালের ইসলাম গ্রহণের পূর্বে ছিল সমা মাবিনা ওসাল রাজি আল্লাহ বলেছেন যে আমি ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলমান হয়ে যাবে কোনো মুসলমান যদি ইসলামের কোনো অংশকে অপছন্দ করে তাহলে বুঝতে হবে যে সে এখনো ওই বিষয়ে অজ্ঞ আছে একটা কথা বলছি তারপর আমি কথা ছেড়ে দিচ্ছি যে ইসলাম ধর্মে তোমরা ওই সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে তাই সুপারিশ করতে এসেছে ছেড়ে দেওয়ার ব্যাপারে বলো কি এটা ইসলামে বিধান মোহাম্মদ সাল্লাহিসাল্লামের মে ফাতেমা যদি চুরি করে তবু হাত কাটে দেবেশ আলহামদুলিল্লা আমরা এই অন্যায়টা আল্লাহর নাজিলকৃত কোনো বিষয় বা রসুল সাল আলহি সাল্লামের মাধ্যমে প্রাপ্ত কোনো বিষয় যেটা আদেশ হোক নিষিদ্ধ হোক সেটা অন্যান্য খুঁটি জায়েজ হোক মোস্তাহাব হোক এটা দুই ধরনের বিধান হইতে পারে এক হলো তো ফরাইজ কেউ যদি নামাজকে অপছন্দ করে সালাতকে অপছন্দ করে এরকম অপছন্দকারী আসে আর জাকাতকে অপছন্দ করে এমনকি আল্লাহর বিধান হারাম করেছে হারামের বিধানকে যদি অপসন্দ করে হারামকে তো প্রত্যাখ্যান করতে হবে কিন্তু হারাম করে দিয়েছে এই হারামের নিয়মটাকে অপসন্দ করতেছে না এগুলো তো মজার জিনিস তাদের অধিকার নষ্ট করা হচ্ছে এই যে অপছন্দ করার বিষয়গুলো এইগুলো আমাদের দেখছি একেবারে অত্যন্ত উঁচু লেভেল থেকে শুরু করে সর্বনিম্ন রিক্সা এবং জুতার সিলাই করে দেখা যায় এটাকে অপসন্দ করতেছে না বলে অনেক তালাক হয়ে গেছে শুধু বউ অপছন্দা বোরকা বা এটা তো ইসলামী বিধান দুঃখজনক এসব উদাহরণ দৃষ্টান্ত আমাদের সমাজে লুকিয়ে আছে এগুলো যে ইসলাম ভঙ্গের কারণ আল্লাহ নাজিল কিন্তু একটা বিধানকে অপসন্দ করলো না তাহলে এটা কাফের নীতি যদি তারা কাফের হয়ে যায় এটার কারণে তা আমি মুসলিম থাকি কি করে জি এই বিষয়গুলো হওয়ার জন্য বলি না ইসলাম আসলে সহজ আল্লাহ পাক ওখানে বলেছেন ইউরিদুল্লাহমুল আল্লাহ আমাদের সাথে সহজ ব্যবহার করতে চান মনে রাখবেন আমাদের জন্য আল্লাহ পাক যতগুলো বিধান রচনা করেছেন যতগুলো বিধান দিয়েছেন আমাদের কল্যাণের জন্যই আমাদের সহজের জন্যই আমরা সেটাকে কঠিন করে ফেলেছি এটা দোষটা আমাদের ঘাড়ে নিতে হবে আল্লাহ আমাদেরকে কোনো সময় কঠিন দিতে চান না আপনারা যে সমস্ত কথাগুলো বলছেন আমাদের আমাদের বোনেরা যেগুলো বুঝতে পারতেছে না তারাও বলতেছে আমাদেরকে কোন ঠাসা করে ফেলা হচ্ছে আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ মুসলিম অমুসলিম মানে ইসলাম যে একটা বিধান দিয়েছে কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে তাহলে তাকে হত্যা করা তারা বলছে এই বিধানটা দিলো কেন এটা আসলে বুঝতে পারিনি এই জন্য এই এজন্য দেওয়া হয়েছে যে এই জন্য তাকে অন্যায় মারতে না যায় যখনই এ লোকটা তাকে অন্যায় মারতে যাবে না তখন এর নিজেই বেঁচে গেল কোন মূল্য নেই আল্লাহ এবং তার রাসুলের জন্য দেখুন যে দেশে একটা আপনার বলুন সেই দেশের মধ্যে হত্যার সংখ্যা কতটা হত্যার সংখ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণটা হচ্ছে আল্লাহ এবং কোনো বিধানকে অশ্রদ্ধা করা যাবে না ঘৃণা করা যাবে না বা এর চাইতে অন্য কোনো বিধান উত্তম আছে এরকম মনেই করা যাবে না তাহলে ইমান ভঙ্গ হয়ে যাবে আসুন এই বিষয়গুলিতে আমরা সতর্কতা অবলম্বন করি এবং আমাদের ইমানকে সুদৃঢ় করার চেষ্টা করি মোহান আমাদেরকে তৌফিক দান করুন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 আপনারা দেখছেন জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন मंद के प्रतिहत करो तुम देखे जरा तुम बिरोधित करा तुम्हारे परम बंधु शत्रु के परित ना वर जय करन केय कर बी मानवतार समाधान